সালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলতাম সময় দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজামাত আকিদার বর্ণনা একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন মু আমরা কিয়মতের আলামতের উপরে ইমান রাখি কেয়ামতের আলামত ইমান রাখা এটা আহলসুন জামাতের আখিইদা যে কেয়ামতের আগে অনেকগুলো চিহ্ন থাকবে যে চিহ্নগুলো দেখে ইমানদার বুঝতে পারবে যে কেয়ামত সন্নিকটে এসে গেছে এর মধ্যে আমরা বেশ কিছু আলোচনা বেশ কিছু আলামতের আলোচনা পূর্বে করেছি যেগুলো ছিল ছোট আলামত তারপর আমরা বড় আলামতগুলো শুরু করেছিলাম বলেছিলাম বড় আলমতগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইমাম মাহাদির আগমন গত পর্বে আমরা আলোচনা করেছি ইমামি কোনো বিস্তারিত সংক্রান্ত হাদিস গুলো সম্পর্কে কে কি বলেছেন আমরা বলেছি যে আবুল হাসান প্রথমে ইমাম মাহাদি সম্পর্কে বলেছেন যে তার সংক্রান্ত হাদিস এগুলো ইয়া পর্যন্ত মতবাতের পর্যায়ে পৌঁছে গেছে এগুলো মোতাবাতের পর্যন্ত বলছে এগুলো অস্বীকার করলে তাকে অস্বীকার করে আর আমরা জানি যে হাদিস মোতাবাতের অর্থ দেয় যে হাদিসগুলো অস্বীকার করলে মানুষ ইমান হারা হয়ে যায় এজন্য জন্য সেগুলোকে অস্বীকার করা যাবে না যদি সেটাকে ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে সেটা ভিন্ন কথা এজন্য জন্য এই হাদিসগুলো অস্বীকার যেন না করে প্রথমে আমরা বলেছি ইমাম আবুল হাসান আল আহবুরি তিনি প্রথমে এই এই বলেছিলেন যে এইগুলি তাওয়াতুর পর্যায়ে পৌঁছে গেছে তারপর সে তিনি এই ঘোষণাটি দিয়েছেন ইমাম আবুল হাসান আবরী তিনি অবশ্য তার যে গ্রন্থে তিনি বলেছেন সেখানে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন তার এই কথাটি নিয়ে আসছেন বিশেষ করে ইমাম ইমাম ইমনে হাজার রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবে নিয়ে আসছেন এই বিষয়টি আলোচনা করার জন্য তৃতীয় যে ইমাম তিনি বলেছেন যে এ হাদিসগুলো তাওয়াতের পর্যায়ে পৌঁছে গেছে তিনি হচ্ছেন ইমাম আসাফারিনী তিনি ছিলেন বিখ্যাত আলম বিশেষ করে তিনি বলেছেন যে সমস্ত হাদিস আছে এবং মহাদিস সংক্রান্ত হাদিসগুলো মোতের পর্যায়ে বসে গেছে তার একটা কিতাব আছে কিতাব নাম হচ্ছে একদিল ফের কাতিল মারুদিয়া তিনি গ্রন্থের মধ্যে সেই বিষয়টি বলেছেন অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসগুলো মতো আতের পর্যায়ে পসে গেছেন তৃতীয়ত যেই ইমাম বলেছেন যে এগুলি মতামতের পর্যায়ে তিনি হচ্ছেন সাফারিনী চতুর্থ হচ্ছে ওই ইমাম যিনি আরব বিখ্যাত একজন ইমাম জিনজার হাদিসে হাদিসের তাহকিকী দৃষ্টিকোণ আছে তিনি হচ্ছে ইমাম শকানি রাহে মহল্লা তিনি বলেছেন যে মাহাদি আল মোমতাজার যে মাহাদির অপেক্ষা আমরা করছি যে মাহাদি মাহাদির সঙ্গে যে সমস্ত হাদিস এসেছে সেগুলো প্রায় পঞ্চাশের মত হাদিস এসে গেছে অর্থাৎ পঞ্চাশ যে হাদিস এসেছে তাদের মধ্যে সেগুলোর মধ্যে কোনটা আছে সহি কোনটা হাসান কোনটা দুর্বল যে দুর্বলগুলো গ্রহণযোগ্য এরকম দুর্বল হাদিস অর্থাৎ সব মিলিয়ে পঞ্চাশের কাছাকাছি হাদিস এসেছে যেগুলো দ্বারা আমরা মাহাদির আগমনটি আগমন সাব্যস্থ করতে পারি যে ইমামহাদি আসবেন ইমাম সিদ্দিক হাসানুজি পঞ্চমত তিনি হচ্ছেন ইমাম এবং তিনি ভারতীয় একজন আলেম তার অনেক গ্রন্থ আছে যেগুলো কেউ অস্বীকার যেন না করে এই হাদিসগুলো বেশিরভাগই মরজাম মসারি আসছে এবং সুনানে আসছে এবং মায়াজেম আসছে যে মায়াজামুল কাবিল উত্তবরানী বা মজামুল কাবিল মরজাম স্তবরান শেখর আলী বলেছেন এই হাদিসগুলো মতো অস্বীকার না করার জন্য বলেছেন যে এইগুলি অস্বীকার করা যায় না মতের পর্যায়ে চলে গেছে এই জন্য ভিন্ন ভিন্ন ভাবে কেউ কেউ কিন্তু এর গ্রন্থ লিখেছেন অর্থাৎ সাধারণত এই হাদিসগুলো আমরা দেখি সুনান আরবাড়তে আসছে মুসনাদে আসছে মুসাদ আহমদে আসছে মসাদ বজ্জার এসছে মসাদ আসছে মসাদ হারশিব না বে আসছে মুসাদ হাকিমে আসছে মুসান বিশাহ আহাদুল আসছে সাহিব খুজাই ইত্যাদি অন্য অন্য হাদিস মা জমে আসছে বা মুসান্না ফাতে আসছে সেগুলোতে আসার কারণে আসছে সেই হাদিসগুলো সবগুলো করে অনেকে ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন তার মধ্যে প্রথম যিনি একত্রিত করে লিখেছেন তিনি হচ্ছেন হাফেজ আবু বক্কর ইবন আবি খাইসামা তিনি আহাদিস ওয়ার জাফিল মেহদি এর তিনি একটি গ্রন্থ লিখেছেন যেমন ইবনে ইবনে খালদুন রহমা তার মু উল্লেখ করেছেন অনুরূপ ভাবে সুইতি একটি গ্রন্থ লিখেছেন বিষয়ের উপরে নাম দিয়েছেন আল অর আখবর ইল মাহদি তিনি এই গ্রন্থটি তিনি তার হাফিজ কাসির রহমতুল্লাহ আলাই রহম তিনি তার কিতাব নেহা ফিত নেহা ফিতান এই কিতাবের মধ্যে তিনি আলাদাভাবে একটা জুজ উল্লেখ করেছেন পুরোপুরি মাহাদির সমস্ত হাদিয়া সেগুলিকে তিনি আলাদা উল্লেখ করেছেন ইমাম আল আল হিন্দি তিনি মাহাদা লিখেছেন ছোট বই লিখেছেন ইবনে হাজার আল মক্কি যাকে আমরা বলে থাকি ইমাম সাফেয়া সাফেদের একজন ইমাম তিনি ইবনে হাজার আল তামি বলা হয় তাকে হাইতামি বলা হয় ইবন হাজার আল তামি হাজার ইবনাহ নন তিনি আরেকজন তিনি একটি আলাদা গ্রন্থ লিখেছেন মাহ দিয়েছেন কাউল মুখতার ফি আল আমা তিল মেহাদী আল মন্তার এটি গ্রন্থ লিখেছেন মনে মোল্লা আলী কারী রহম্লা তিনি একটি গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন আল মুসরাবুল ওয়ার্দি ফিমা জাহুল মেহাদি মুসরাবুল ওয়ার্দিমা জাহবুল মেহাদি তিনি একটা গ্রন্থ লিখেছেন الإمام الحمبالي مرعي بن يوسف الكرمي الحمبالي مرعي بن يوسف تيني اكترى قانتول لكيسن فواعد الفكر في ظهور المنتظر اركمتر قانتول لكيسن امام حديرو فره امام شوقاني نيجو اكترى قانتول لكيسن نام ديسن التاوديح في تاواتور ما جا في المهدي المنتظر والدجال المسيح অল মাসি এভাবে তিনি একটি গ্রন্থ লিখেছেন সিদ্দি হাসান কানুজি রহম্লা তিনি একটি গ্রন্থ লিখেছেন তিনি বলেছেন জামা সৈয়দ আল আল্লা বদ মহুদ্দিন ইসমাই যিনি সবাই জানি সাহেব তিনিও একটি গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন আল্লাহ মাহাদ মিন আল মাহমুদ সাল্লাহ ইয়াজ হারফি আখরি জামান এই নামে তিনি একটি গ্রন্থ লিখেছেন বোঝা গেল যে আলেমরা এ বিষয়ে যে সমস্ত হাদিস আছে নিয়ে আলাদা গ্রন্থ লিখেছেন এটা এই কারণে যে হাদিসগুলি যেন কেউ অস্বীকার না করে কিন্তু তারপরেও দেখা গেছে দুঃখজনকভাবে কেউ কেউ হাদিসগুলি অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে তারা দেখা গেছে যে দুই কারণে অস্বীকার করে অথবা বিভিন্ন রকম হাদিস দেখে মনে করছেন যে এগুলি দুর্বল অথবা কেউ কেউ মনে করছেন বোখারি মুসলিম যেহেতু আসেনি সেহেতু হাদিসগুলো দুর্বল এই কোনোটাই কিন্তু ধূপে টেকো কারণ সব হাদিস বোখারি মুসলিমে আসতে হবে জরুরি নয় সই হাদিস এর বাইরেও আছে দ্বিতীয়ত যে এই যারাই অর্থ সুন্দরভাবে প্রকাশ করতে পারেনি তাদের উচিত ছিল অন্যদের স্বর্ণাপন্ন হওয়া যারা সুন্দরভাবে সেগুলি প্রকাশ করতে পারে কিন্তু নিজেরা অস্বীকার করার তাদের ঠিক হয়নি যারা এই জাতীয় হাদিস অস্বীকার করেছে মধ্যে বিখ্যাত যার ব্যাপারে বিভিন্ন কথা এসে তিনি হচ্ছেন শেখার তিনি বিভিন্ন অস্বীকার করেছেন যে হাদিসগুলো তিনি দুর্বল বলে বলতেন আহ অনুরূপভাবে বিশেষ করে পরবর্তী আরও আধুনিক সময়ে অনেকেই সেটাকে অস্বীকার করেছেন যে মহাদিস সংক্রান্ত হাদিসগুলো শুদ্ধ নয় কিন্তু তারা অনেকে শিয়াদের প্রভাব থেকে মুক্ত করার জন্য হয়তো সেটা বলেছেন কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট যে হাদিসগুলো শুদ্ধ এই হাদিসগুলো শুদ্ধ এখন আর একটা কার একটা সন্দেহ আছে একটি হাদিসের হসিস্লা হাদিস বর্ণনা করে তিনি বলেছেন বর্ণনা করে কেউ কেউ মনে করছেনমাত্র মাহাদি আর কোনো মাহাদি আসবেন না সুতরাং অন্যান্য হাদিসগুলো শিয়াদের সুতরাং করা যাবে না এই কথা বলে থাকেন কেউ কেউ যে হাদিসটি সম্পর্কে বলা হয়েছে মারিয়াম এই হাদিসটি দুর্বল যদি বর্ণনা করে থাকেন হাদিসটি দুর্বল তাছাড়া আরেকটি জিনিস হচ্ছে এখানে বললো যে জিনিসটা বলার উদ্দেশ্য যে শুদ্ধ হলেও যে জিনিসটা বলার উদ্দেশ্য যে হেদায়তের কর্মকাণ্ড সর্বশেষ যে কাজটি করবেন তিনি এসেন ইসাইবনে মারিয়াম আল ইসাল্লাম এবং তার তিনি সহযোগী হবেন মাহাদির মাহাদির পরে তিনি আসবেন যেহেতু আবির্ভাব তার হবে তিনি নাজিল হবেন আসমান থেকে সেই জন্য তার ব্যাপারে আর কোনো ইস্যাবনে মারিয়ামের পরে আর কোনো মাহাদি আসবেন এটাই বলার উদ্দেশ্য ইমাম মাহাদিকে অস্বীকার উদ্দেশ্য নয় তার আমরা বুঝতে পারলাম যে ইমা মাহাদি আসবেন এবং তিনি এসে মুস্ত মুসলিমাকে সঠিক পথে দিশা দিবেন এবং তিনি এই রসুল্লা সাল্লাই ইসলামের রসুল্লাহ বংশদের মধ্যে হবেন আলী রাদ সন্তানদের মধ্যে হবেন ফাতেমা রাদি আনহার বংশ সন্তানের মধ্যে হবেন তার সব বড় সন্তান হাসানের বংশধর থেকে হবেন এবং তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ এবং তিনি এমন সময় আসবেন যখন একজন খলিফার তিন সন্তান যুদ্ধ করতে থাকবে এবং কাবার সম্পদ ছিনিয়ে নিতে চেষ্টা করবে তখন তিনি আসবেন এবং তার অনুসারে যারা হবে যারা হবে পূর্ব দিক থেকে মানুষরা আসবে তার অনুসরণ করবে ও তিনি ওই ব্যক্তি নন যাকে যার অপেক্ষায় রয়েছে শিয়ারা বা তিনি ওই ব্যক্তি নন যে যার অপেক্ষায় রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম পদ ভ্রষ্ট বিভিন্ন সেক্টগুলো বা বহু জাতিগুলো বা বিভিন্ন ইসলামিক উপদল তারা সে তিনি সেই ব্যক্তি নন বরং আল্লাহ তারা তাকে প্রয়োজন মোতাবেক যখন তিনি প্রয়োজন মনে করবেন তখন তিনি তাকে প্রেরণ করবেন তার পিছনে তারা যেন অপেক্ষা করে ইসলামকে ইসলামের কাজ দাওয়াতের কাজ বন্ধ রেখে অথবা তাকে অনুমান করে এত তারিখে বের হবেন বা দুনিয়াতে এখন এসে গেছেন এই জাতীয় ধারণা করে কথা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি আসবেন যেহেতু বলেছেন তবে তার সময় নির্ধারণ করা কোনোভাবেই ঠিক হবে না কারণ এ ব্যাপারে কোনো সুস্পষ্ট কোন প্রমাণ নেই আর অপ্রমাণিত বিষয়ে কোনো কথা বলা যাবে না এটাই হচ্ছে আহ আখিদার অংশ এটা হচ্ছে আহ আখিদা যেটা প্রমাণিত না সেটা আমরা বলি না আমরা প্রথম আলামতটি শেষ আলোচনা শেষ করলাম যেটা হচ্ছে ইমাম মাহদের আগমন দ্বিতীয় আলামতটি আমরা এর সাথে আলোচনা করব সেটা হচ্ছে দাজিয়াল এর আগমন দাজের দাজিয়ালকে বলা হয় আলমাসি হাজ আমরা মাসি শব্দটির ব্যাখ্যা করবো প্রথমে মাসি অর্থ হচ্ছে যিনি সবকিছু মাসেহ করেন সবকিছু এক অর্থ হচ্ছে মাসেহ করেন যেহেতু মাসে অর্থ একর্থ হচ্ছে যারা জমিনে জরিপ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে পরিমাপ করতে পারেন এই অর্থে দ্যাল যেহেতু সে দিনে সে সারা পৃথিবী পরিভ্রমণ করবে মানুষজন সে পুরো পৃথিবীটাকে জরিপ করে নিচে পদে পৃথিবীটাকে পরিভ্রমণ করছে এই অর্থেও তাকে মাসি বলা হতে পারে এইজন্য বিভিন্ন অর্থ আলমরা উল্লেখ করেছেন বিশেষ করে ইমাম আবু আবদুল্লাহ কর্তুবী তিনি অন্তসটি কথা উল্লেখ করেছেন কেউ কেউ পঞ্চাশটি কথা উল্লেখ করেছেন যে কেন তাকে মাসি বলা হয় তো আমরা সহজভাবে বলবো যে মাসি অর্থ যে পরিভ্রমণকারী বা পৃথিবী প্রত্যেকটি জায়গা যার অর্থে ব্যবহৃত হয় শব্দটি তো মাসির আরেক অর্থ হচ্ছে সিদ্দিক সিদ্দিক অর্থ হচ্ছে যিনি সত্যবাদী আবার সিদ্দিক শব্দটির আরেক অর্থ হচ্ছে মাসি শব্দটি আরেক অর্থ হচ্ছে আদুল্লিল আল কাদ্দাব এবং মিথ্যাবাদী এ অর্থে দুই মাসিহ তৈরি করেছেন এক মাসিহকে আর এক মাসির বিরুদ্ধে আল্লাহ তাল লাগিয়ে দিয়েছেন মাসিহদ্জিয়াল এর বিরুদ্ধে মাসিহেদায় তিনি হচ্ছেন ঈসা আলাহিসামকে আল্লাহ তালা দিবেন যাতে করে তাকে ধ্বংস করতে পারেন আল্লাহ আল্লাহ তালা কৌশল তিনি বাস্তবায়ন করবেন ইসা আল্লাহায়তের হেদায়তের হেদায়তের তিনি পদ দেখাবেন তিনি ইব্রুল ইবরুল আকমহ আলা তিনি কুষ্ঠ রোগীকে আল্লাহর হুকুমে সুস্থ করে তুলবেন এবং আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জীবিত করে তুলবেন আর দজা আল জারফল্লাহন হোক সেভাবে হবে ভ্রষ্ট পদবষ্টকারী সে পদভষ্টকারী এবং মিথ্যাবাদী ইয়ে ন্যাস বিমাই তহমিল আয়াত এমন কিছু নিদেশন আল্লাহ তারা তাকে দিবেন যা দিয়ে মানুষকে তিনি মানুষকে সে পদবষ্ট করবে এবং যেমন সে বলবে আকাশকে বৃষ্টি নাজিল হবে বৃষ্টি নাজিল হবে এতে মানুষ বিভ্রান্ত হবে সে জমিনকে বলবে ফসল উৎপন্ন উৎপন্ন হবে এতে বিভ্রান্ত হবে মানুষ এগুলি দেখে মানুষকে সে যেহেতু পদভ্রস্টকারী পদভস্ত করবে করার চেষ্টা করবে এই জন্য তার নামও মাসি তাহলে আমি দেখতে পেলে মাসি শব্দটি দুটি অর্থ ব্যবহৃত হয়েছে আমরা প্রথমে বলেছি একটি অর্থ হচ্ছে মাসি অর্থল যে দুনিয়া সব জায়গা পরিভ্রমণ করবে এ অর্থে মাসিহদার জাল ঠিক আছে দ্বিতীয় অর্থ হচ্ছে মাসি অর্থ হচ্ছে সদস্যদ্দিক সে অর্থে ইসা আল ইসলাম মাসি আর অর্থ হচ্ছে মিথ্যাবাদী কাদ্দাব পদভ্রষ্ট সে অর্থে মাসিহুদ্দার জাল কেন সে পদভ্রষ্ট করে মানুষকে বিভিন্ন রকমের পদভ্রষ্টত জিনিস দেখি मसिर आक अर्थ हमसु अर्थात मास अर्थ ममसू अर्थात जो बला मिटा ये अर्थे ममसूर बला मसि बला कारण तरह एक शोक मिट्टी देवे एक शोक मध्य बंद कर दिया कि অর্থ এই অর্থ হতে পারে তো প্রথম অর্থটি বিশুদ্ধ বা পদভ্রষ্টী অল কাদা বিত্যাবাদী অর্থ ব্যবহৃত হয়েছে বিশেষ করে দাজ্জালের ক্ষেত্রে দাজ্জালের ক্ষেত্রে এই অর্থটি ব্যবহৃত হবে দ্বিতীয় দুইটি শব্দ আমরা বলেছি যে মাসি হয় দাজিয়াল মাসি অর্থ আমরা জানলাম দাজ্যাল অর্থ কি দজ্জাল শব্দটি দাজাল থেকে আসে বলা হয়ে তাকে দাজাল আল বাড়ির ইজা তলাহিল কতান ও কাতি তখন উঠকে বলা হয় উঠকে দাজাল করা হয়েছে তার উপরে কালো প্রলেপ দেওয়া হয়েছে তা প্রকাশিত হয় না বরং সে বিভিন্ন রকমের তাকে তার উপর প্রলেপ দিয়ে তার মধ্যে লুকানোর একটা প্রবণতা লক্ষ্য করা তখন তাকে বলা হয় দ্যাল তো কোনো মানুষ যখন মিথ্যা বলে কোনো মানুষ যখন মানুষকে বিভ্রান্ত করে এবং শক তাকে না প্রকাশ করে বা নাহককে প্রকাশ করে তখন তাকে বলা হয় দ্যাল এই মিথ্যার কাজটি করেছে এজন্য দাজ্জাল হচ্ছে যে মিথ্যাবাদী এবং যে মানুষকে বিভ্রান্ত করে ভালোকে মন্দ মন্দকে ভালো দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাকে বলা হয় দাজ্জাল এই বেশি বেশি মিথ্যা বলার কারণে তার নাম হবে নাম হয়েছে দাজজাল ইমাম মালিক রহমতুল্লাহ আলী জন্য কখনো তিনি কাউকে বলেছেন দাজিয়া জেলা মিনার দাজিয়া জেলা উমুক দাজিয়া জেলা অন্তর্ভুক্ত এই শব্দটি আসলে খুব বেশি ব্যবহার হয় না তিনি শুধু ব্যবহার করেছেন মালিক রহমতুল্লাহ আলী তো এই অনেক বেশি মিথ্যাবাদী অনেক বেশি হক গোপনকারী অনেক বেশি হককে বাতিল রূপে বাতিলকে হক রূপে প্রকাশকারী এ হচ্ছে দার্জালের অর্থ দাজ্জাল শব্দ অর্থ দার্জাল দার্জাল সম্পর্কে कारण हम दर्जल जेहेतु आरवार गोरा अर्थात काना मिथ्यादाधी हो तक चोर सामने तरह चोर सामने जेई पड़े से विभ्रान तभी क्यों भय पा क्यों विभिन्न भिन्न अवस्था तरह तैरी हो जो दर्जल बला दर्जल बला कारण हक के बिलिल के हक् के रूप प्रकाश करा देना चेष्टा कर তার লোকসংখ্যা এত বেশি হবে যে মানুষ তার জিনিসটা সম্পর্কে জানতে পারবে না যেটা আসলে সত্যকে বি সাধারণত মানুষ কোনো ব্যাপার যখন ছড়িয়ে পড়ে মানুষ অনবরতার পিছনে চলতে থাকে হক বা তিলের চিন্তা তারা করে না দার্জালের অবস্থা এমন হবে যে মানুষ অনবরতার অনুসারী হবে এবং অনেকে তার প্রকৃত অবস্থা না জেনে তার অনুসরণ করবে এই তার নাম দাজ্জাল হতে পারে দার্জালের ব্যাপারে মানুষ বিভিন্ন রকমের বর্ণনা আসছে কেউ কেউ বর্তমান সভ্যতাকে দাজ্জাল বানিয়ে নিয়েছে এটা কিন্তু একটা ভুল কথা বর্তমান সভ্যতা দার্জাল বলা যাবে না এরকম সভ্যতা আগেও গেছে এরকম সভ্যতা পৃথিবীর শুরু থেকে আসছে সভ্যতা সবসময় ঘূর্ণায়মান আসে যায় আসে যায় একসময় মানুষ কাপড় সৌপরে থাকতো এখন মানুষ উলঙ্গ হচ্ছে আবার কাপড় সৌপরে থাকবে আবার উলঙ্গ হবে এভাবে সভ্যতা ঘূর্ণায়মান আর সভ্যতার সর্বোচ্চ স্তরে মানুষ যখন পৌঁছে গেছে তা পৌঁছে গেছে তখন বিভিন্ন রকমের কাজ তারা করছে সভ্যতার এই মার পেছের কারণে কিন্তু এটাকে দাজ্জাল বলার কোনো সুযোগ নাই। क्यों क्योंकि जिनसे क्यों क्यों टेलीविसन <प्राव> के दर्जल बनिए से क्यों क्यों खिलाधूला के दर्जल बनिए मानुष बड़ोधरण प्रवणता लक्ष्य <प्राथ> करनाता है जल्लाहर रसुल कथा बोले से जेनेनाहत अकारणे হাদিস অকারণে বিভিন্নভাবে বিভিন্ন নসুসকে অকারণে বিভিন্নভাবে তারা অপব্যাখ্যা করে তারা দাজ্জালের ভিন্ন ভিন্ন অর্থ করে রসোল্লাহসাল্লামের বর্ণিত হাদিসের দিকে না তাকিয়ে তারা পদভ্রষ্ট হচ্ছে এর কারণ হচ্ছে দাজ্জালের সিফাতগুলি জানা দরকার রসোল্লাহ সাল্লাহাম দাজ্জাল কীরকম হবে তার কি অবস্থা হবে কি কি করবে এগুলি বলেছে কিন্তু সভ্যতা কখনো এরকম নয় সভ্যতা কথা বলতে না সভ্যতার পিছনে কেউ দাঁড়াবে না হত্যা করতে ইসার সাল্লাম আসবে না বা সভ্যতার সামনে দাঁড়াবে না বা তার পিছের এর আগে মোদিনাথে যে দার্জিয়ালের কথা আসবে যে কি কি করবে সেগুলিও সভ্যতার সাথে সামঞ্জস্যশীল নয় এই জন্য আমরা বলি যারা এই জাতীয় দার্জিয়ালকে অপব্যাখ্যা করছে दारा दर्जल दर्जल शब्द अवेक्षा करते मन कर दजल सभ्यतार नाम यूरोपियन नाम अथवा अथवा विशेष लोकर नाम लोकर कर्मकांड नाम एग्जी शब्दाई ठीक नए कारण दज्जाल विभिन्न समय आसान जिसमें जाना दरकार दर्जल अर्थ हमें कठिन भाव जानुष के हक बिलिल बिल के हक रूप प्रकाश के रखम से मानुष होते क्योंकि मसिहे दज्जाल जे भिन्न जिन बिराट जिन तरह बेपारे प्रत्येक नबी तरह उम्मत के सवधान कर यर्थ हेटा एक कठिन एक क्या जे क्या बेपारे एक व्यक्ति जे व्यक्तर बेपारे सबाई सबधान कर যে সেটা কোনো সাধারণ কোনো ব্যক্তিত্ব সাধারণত মানুষ কাউকে খারাপ অবস্থা দেখলে বলে দার্জাল দার্জালের মতো কাজ করতো দার্জাল অথবা মহিলা যদি কোনো খারাপ মহিলা দাঁত এই জাতীয় যখন বলা হয় এর অর্থ বোঝায় যে তার সীমা লঙ্ঘন করে গেছে এটা বোঝানোর জন্য উদ্দেশ্য কিন্তু এই জাতীয় মানুষ হতে পারে সীমা লঙ্ঘন পারে যে সভ্যতাও সীমালংঘন করেছে কিন্তু মূল যে মূল দাঁতজালকে কখনো সভ্যতা বা রকমের ভিন্নরূপ কোন কোনো কিছুর কর্মকাণ্ডের নাম দার্জাল দেওয়া যাবে না সেই মানুষ হবে সে দার্জালের আমরা পরবর্তী কোন পর্বে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আল্লাহ তালা আপনাদেরকে সঠিক পথে রাখুন ও আখরা আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালামাইকুমুল্লাহ